খুদা রক তো মুজক হলো না হার ইন মুহার আগরবাশ না শুধু কে তোলে বে আশ বেচারা নারা সত্য এই দুনিয়া কাউরে থাকতেন দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন কবরে গেলে আপনি সারা কেউ আপনার ফসাদের জমানায় আপনি আমাদের ইমান কে মজবুত করে দেন মাহফিল কে আপনি হেদায়তের জন্য কবল করেন হুতান মোহাম্মদ আজমাইন ও রহমতি কেমন র ফিল্ ফলা মুদ ফদর ও সোলো বado বདব বྟབ বདས বདབ ব྿� বྮད বདེ ব྿� বག বྡྷྱ� বག বདར বགས ব྿রད বགའི বགས বདག বཁག সবাই দৃশ্য প্র আপনাকে আমাকে ফেতনা ফসাদ জমানায়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 যে জমনে মানুষ নেকের কাজ আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে কি হয় ছাড়া আচার্য হই নেই বরং নামাজ পড়া আরে পি সাহেব নামাজ পড়ে মুসলমানের বাচ্চা নামাজ ছাড়লে আশ্চর্য হই বরং নামাজ পড়ায় আশ্চর্য হইছে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাঁড়িয়ে আশ্চর্য বর্খা পরছে কি জন্য। মুসলমানের মেয়ে উলঙ্গ হইয়া রাস্তা বের হইলে আশ্চর্য না বরং বোরখা পরলে আশ্চর্য হই কি কথা বলেন না কেন आचार्यल्ट मुसलमान नबी आई सलाम फरमान अल फारुक अलफर नबी बोलें मम का पार्थक्य মৌমেন নামাজ পরে নামাজ পরে না ঠিক না পীর মুড়িদিন নামে সেরেক বেদাতে বরভুর হয়ে গেছে পীর বাবা ছোট ছোট খোদাস আসছে খোদা ছোট ছোট খোদা বুঝতেন বাবার দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে অশান্তি দেওয়ার মালিক কে ভালো রাখার মালিক মন্দ রাখার মালিক এখানে অনেকে শুধু নয় দলকে আসে মাদ্রাসা থাকবে না মসজিদ থাকবে না টুপি পড়া যাবে না বিএনপি ক্ষমতায় আসলে কোনো মুসলমানের কিছু হবে না শান্তিতে থাকতে পারবো কিরকম ধারণা আছে কি নাই शुद ती दे भोट दे भानि पाओ अमुक मोट द्लोगान आई तान्तर मालिक एखना मार्का के दल ने। के नेता के, के शांति जो पाई चाओ अमुक भोट दो खोदा कि रे भाई तुम नाम क्या भाई मुड़ी अमुक जगह कि भाई जानना पड़ा मुड़ी गुरु दरी कर এই গরু নিয়ে যদি দৌড়দৌড়ি করি বাবা যদি থেকে বাঁচাইতেই না পারে তাই গরুটা নিলাম কেন এই হাদিয়া দিলাম কেন বাবুকে চেষ্টা করলাম কেন তার মানে হিন্দুদের মত কিসের মতো হিন্দুরা কি করে জানেন পূজা করে কি পূজা করে মূর্তি পূজা করে কেন করা জানেন নাকি অনেকেই জানেন ওরাও কিন্তু সৃষ্টিকর্তা মানে হিন্দুরাও সৃষ্টিকর্তা মানে কিন্তু সৃষ্টিকর্তা তো আসি কিন্তু ঝোলা কলেরা বসন্ত ডাইরিয়ার থেকে মুক্তি দেওয়ার হেফাজত করার মালিক আল্লা সৃষ্টিকর্তা না কে तपस्या करोला मालिक गणेश हिंदू व्यवसाय दोकान देखें ना जेखने गणेशर मूर्ति नहीं गणेशन तो रातर सुर वाल गो हिंदू दोकानी मध्य गणेश मन गरीब थकबा धन जब विद्या बुद्धि मालिक वाला सरस्वती सरस्वती के राजी कर तुम्हार विद्या পানিতে ডুবাইয়া মারা এবং না অগ্নি দেবী কাজ অগ্নি কে পূজা করো তুমি আগুনে তোমাকে নষ্ট করবে না যাই হোক এরকম বিভিন্ন ক্ষমতার মালিক বানায় ফালাই আমরা কি কলেমা বললাম এই পর্যন্ত রাখেন লাহ পর্যন্ত রাখেন কি পড়লেন বলতে পারেন বাতেল ইলা এমন একটা শব্দ যার মধ্যে হক ইলাহ আছে বা ইলা আছে লাহ কোন ইলা নাই काली के सी, गीता रामायण केफी करती गेवी के अग्निदेवी के, सी के, के, के, के ना क्यों इलाक ना इलाका के बला इलाका के बला जार मध्य को शक्ति शक्ति आधायी তাকে রাজি খুশি করতে পারলে সে আমাকে এইটা প্রধান করবে সেখান থেকে তাকে বলা হয় ইলা তাকে কি বলা হয় ইলা আমরা সমস্ত ইলা কে করছি লা जो बोलें गंगी देवी लक्ष्मी देवी ना देवी दशरथ दशरथ बुजन तो दशरथ देवी दशरथ हलो ओदारणा धारणा धर्म बुद्धे जो शत्रु आज मोकबला कर दशरथ ता करो धर्म बिुद्धे को शत्रु थकबेना সব তো করে দিবে না কোনো দেওয়ার কেউ নেই করছেন এখন কলম খালি হয়ে গেছে কি হয়ে গেছে এখন আমরা বসান কে আছে আল্লাহ আল্লা উদ্দেশ্য না এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য করলে কথার মধ্যে মজবুতি আসে যেমন আমি বললাম এখানে আমি আসছি বয়ান করার জন্য কি করার জন্য তাহলে বয়ান তো উদ্দেশ্য আছে অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে যদি এইভাবে বলি আমি এখানে আসি নাই শুধু আসছি বয়ান করার জন্য প্রথম রফি না বাচক এরপরে হা বাচক আমি এখানে আসি নাই আসছি শুধু কি করার জন্য তাহলে আমার উদ্দেশ্য একমাত্র বয়ান এসে এখন অন্য উদ্দেশ্য নাই লাহ কোন ইলাহ কাউকে মানি না কাউকে লা মাহবুবা। আমার জন্য স্বতন্ত্র হবে আমার জন্য স্পেশাল হবে অন্য কেউ শিক্ষা দেওয়া নেই আল্লাহ বললেন পর তুমি পর নবী মুসা বললেন মা ও তো সবার জন্য একই কলেমা সমস্ত নবীরা তো এই কলেমাই পড়ছে আল্লাহ বললেন নবী মুসা তুমি তো জানো না সাত তবক জমিন সাত তবক আসমান্লাহ কে ভিন্ন পাল্লায় দেওয়া হয় তাহ্ল্লা পাল্লা ওজন হয়ে যাবে কি ভাবতেছেন এক ব্যক্তি জাহান নামী নাম জাহান নাম কাশেদ পড়ছে সেই ব্যক্তি হক এর সাথে পড়বে দাখাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে পড়ছেন হয় নাই আমাদের দেশে লা লাইল ইহা পড়ে আবু জেলা এত চেষ্টার পরে কারণটা কি বলেন তো আমরা জানি না ও জানতো লাহিল গুরুত্ব কি ইলাহা কোন ইলাহ কাউকে মানি কাউকে মহাব্বাত মহাব্বাত আমার অন্তরের মধ্যে নেই তার মানি আমি বাবাকে না আমার মাকে মহাব্বাত করতে গিয়ে যদি আল্লাহর মহাব্বা ঘাটতি হয় তাহলে আমি মার মহাব্বাত করি না যদি আমি দোকানের মোহাব্বাত করতে গিয়া এবার তোমাদের ত্রুটি হয় এরকম দোকান আমি করি না যদি চাকরি করতে গিয়া আমার আল্লাহকে সারতে হয় এরকম চাকরি আমি করি না যদি আমার আল্লাহর মহাব্বাতে হয় তখন আল্লাহ না যদি সেখানে নিষেধ করতে পারবো না নিষেধ করার কিছু নেই কেন তুমি তো জীবনকে মহাব্বাত করো না তুমি মহাব্বাত করছো কাকে আল্লাহ তোমার জীবন চাইছে তুমি সেখানে না করার কোথায় তোমার না লা লাহা পাত্রকে পবিত্র করো পাত্রকে পবিত্র করার আগে কোন পবিত্র জিনিস যদি পাত্রের মধ্যে রাখো গোটা जिन की कलब ट प्रथम साफ, साफ, साफ कर আল্লা কি বলেন হে আমার নবী পাবেন না ওই সম্প্রদায়কে যারা আল্লাহকে বিশ্বাস করছে আখরাত বিশ্বাস করছে যাদের মধ্যে ইমান আছে এই মোমেন দেখে আপনি পাবেন না আল্লাহ ও আল্লাহ রসুলের দুঃমনদের সাথে মোহাব্বাত্রদায় পাবেন না বলেন কোন সম্প্রদায় মোমেন সম্প্রদায়কে আপনি পাবেন না মোমেন সম্প্রদায়কে আপনি পাবেন না আল্লাহ ও আল্লাহর রসুলের দুশ্মনের সাথে মোহাব্বাত রাখতে কাদের কে পাবেন না কথা বলেন সবাই কথা বলেন মোমেনদেরকে আল্লাহ ও আল্লাহর দুদিও কানু আবাহিও যদি। আল্লাহ আল্লাহ রসুলের দুশন মৌমিনের বাবা হোক না কেন আল্লাহ কে বাবা সে বাবা কিন্তু সে আল্লাহ নেই কানু আবাহ চাই আল্লাহ আল্লাহ রসুলের দুঃমন মৌমিনের নিজের বাচ্চা হোক না কেন সন্তান হোক না কেন কেন যতই নিকট তোমাত হোক না কেন আল্লাহ আল্লাহর রসুলের দুশনের সাথে মোহাম্মাত কোনো দিন মোমেন রাখতে পারে না এখন দেখেন তো আল্লাহ মোমেনের পরিচয় দেয় ফালাইয়া দিছা তখন তুমি কার করলা বলো তো তোমার দোস্ত বলছে বন্ধু বলছে বন্ধু তুই টুপি মাথায় দিলে তোর সাথে হাঁটবো না আল্লাহরের সুন্নত জামা সারিয়া তুমি শার্ট প্যান্ট পরিয়া ফেলাইছো মহাব্বাত্রমের তরফ থেকে আসো নামাজের দিকে আসো আসো কল্যাণ এর দিকে আসো ওইদিকে বন্ধু বলছে তোমার সাথে খেলতে হবে হবে তোমাকে ফুটবল যাইতে তোমাদের লুটবল খেলায় তুমি আল্লাহর রসুল এবং আল্লাহর ডাকে সাড়া দিতে পারো নাই তুমি বন্ধুর ডাকে সারা দিয়া দিছো আল্লাহ বলছে হারাম খাইতে পারবো না তুমি হারাম খাইয়া বিল্ডিং বানাইয়া ফেলাইছো কার জন্য বিল্ডিং বানাইছো গঠন নাকি কার জন্য গাড়ি করছো কার জন্য এত চেষ্টা করতেছি করছো রে বাবা সালিম বুঝেন শান্ত পবিত্র বুঝেন একটা রুমাল কোন দাগ নাই কি নাই যদি কলমের নিপের বরাবর একটা এখানে দাগ থাকে পরিষ্কার না পবিত্র পরিষ্কার যার মধ্যে কোন দাগ নাই কিসের দাগ নাই গুনার দাগ নাই দাগ নাই কুফুরের দাগ নাই হারাম কবিরা গুনার দাগ নাই নাম মক্রু তাহারিমার গুনার দাগ আছে पर झग झगेर क्लियर कलब ठीक ना कि भाई एरक पवित्र कलब बेचित क्यों जाना किबा कि अवस्था ए हमारे बंधु ए छात्रा খেয়াল করে দেখো এমন কোন ছাত্র পাবা যে প্রশ্ন জানে 10 না লাগলে কি হবে বিশ মার্ক না লাগলে কি হবে এরকম কোন ছাত্র আছে নাকি একটা মার্ক্সও না ছুটে প্রত্যেকটা ছাত্রের চিন্তা কি আধা মার্ক্স ছুটবে না এক মার্ক্স দূরের কথা আদা মার্ক্সও ছুটবে না আচ্ছা দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী দেখছেন নাকি এত ব্যবসা দিয়ে করবো কি ব্যবসা সারিয়ে দেয় এরকম আছে নাকি আগে আমি এ প্লাস পাইছি এখন গোল্ডেন প্লাস পাইতে হবে আরো আমি নাম্বার ভালো চাই আগে আমি মেম্বার হইসি আরো চেয়ারম্যান হইতে চাই আমি চেয়ারম্যান ছিলাম এখন উপজেলার চেয়ারম্যান হইতে চাই जिला एमपी एम पीछे मालिक हाई आगे घर मालिक छाँचा घर मालिक हाई दुनिया जोरे बोले बेपारे ना लागू দোষ এত রোজা লাগে দোষ এত কোরআন তেল লাগে তোর এত টুপি লাগে এত সুন্নত লাগে এত জামা লাগে আরো লাগে এত সুন্নত লাগে নাকি এত নেগে নাকি এত জিকি লাগে নাকি এত তেল লাগে নাকি এত আমল লাগে নাকি কি এরকম আসে কি নেই বাবা রে তুমি আখেরাত বিশ্বাসই করো নাই তুমি আখ কে বিশ্বাস করো নাই দুনিয়া বড় আখরাতের আমার নবী বলেন গোটা গোডাউনকে কে সরিষা দিয়া হরিয়া দাও কয় হাজার কুটি সরিষা ধরবে হিসাব করতে পারবে এবার আল্লাহর নবী বলেন একটা কবুতর হুকুম করো কবুতর एक दिन गोटा दुनिया समस्त सरिषा शेष हो जाए आखड़ दिन दिखी शुरू हो जुबक बाबा মুরব্বী বাবার যুবক বাবার দাঁত উঠল কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাঁড়িয়ে ওঠা শুরু করলো কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচার মধ্যে সাদা রং লাগানো শুরু করলো চোখের পর্বাল করতে আছে ঘরের দিকে নিয়ে যায় ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে আসতে আসতে হাকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে বাবা তুমি কেন খেয়াল করো না বাবার সামনেও তোর ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কেন খেয়াল করোনা বড় মায়ের সামনেও তার ছোট ভাই হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে बाबरे क्यों खेल कर जे रख दुनिया ओ ओ करना? एक बार लस ग लाभ कर आशा करा जाए আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে আপিল করিয়া জারলে হাই কোর্টে আপিল করিয়া হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়াও জিতার আশা করা যায় কিন্তু খোদা নাক্তা খোদা নাক্তা খোদা না মমতের মামলায় কবরের মামলায় কি আমতের মামলায় বাবার ছাত্র বাবারা এ ব্যবসায়ী বাবারা দুনিয়ার প্রত্যেকেই চায় আর একটু পদোন্নতি হোক আর একটু দুনিয়ায় পদোন্নতি হোক दुनिया पदोन्नति हाँ तुम क्योंकि एक जाना मध्य जाना मरजदार पार्थक्य जाना मध्य जान मर्जार पार्थक्य এখন তুমি শুরু করে আমি বড় জান্ন যেরকম যেই ছাত্র গোল্ডেন এ প্লাস পাবে তার প্রস্তুতি যা ভিন্ন থাকে যে তাদের সাধারণের মতো প্রস্তুতি নিলে হবে না কেউ একটা মোস্তাবো সার্ব আমি গুণার কাজের কাছেও যাব্লাহ আমার যুবক ইউনিভার্সিটির মধ্যে গ্যাসের টুপি লাগাইয়া দাড়ি রাখিয়া ওর বন্ধুরা টুপি উঠাইয়া কত থুক মারসের দাঁড়িয়ে ধরিয়া কত টানা করছে लम्बा जामा कत सुंदर चेहरा कत आकर्षण कत मारे आसो बंधु नोट बनिमयर आसो आसो बंधु आड्डा मार्च गल्प करार्ज আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো কিন্তু আমার যুবক তখন বসে ভয় আমি বললাম কথা মন পারছে মন চাইছে মনকে জবাই দিয়া ফেলাইছে মন বারবার চাইছে কিন্তু নবস কে জবাই দিয়া ফেলাইয়া কোন জান্নাত কেমাই করছে খবরদার না দেখ এত বড় ধনী আমি মলায় তাকে বানাইছি এমন কোন গুণা নাই যেই গুণা সে করতে পারতো না সিঙ্গাপুর গিয়াও গুণা করতে পারতো থাইল্যান্ড গিয়া গুনা করতে পারতো হ্যাঁ আমেরিকার লন্ডন গিয়া গুনা করতে পারতো हराम पेड़ मध्य ढुकाय अल्लाह जानना कम से खबरदार जानना खाना ना देखे कबज करिस দেখ আমার মহিলা উন্মোচন করিয়ারা কে কোন অবস্থা দিয়ে যাদের সাথে দেখা করা যায় নাই তাদেরকে দেখায় নাই রাস্তায় বের হয় নাই এই জমানায় বুর্খে বুড়িয়া ছাড়া রাস্তায় বের হয় কোন না বসতেও পারে না চলতেও পারে না ফেরতেও পারে না কিন্তু অপ্ত মতো আমি বাংলা কে শেষ দাঁড়িতে ভুল করে নাই আমার মনে হয়ত ভুল করে নাই কোন জান্নাত কামাই করছেন না কসম খবর মালা নিয়া তারা রয়েছে বলবে আল্লাহ ও আবু শিরুতি দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাঁতার সাথে আল্লাহ মোমেন বান্দাম রুটা পাগলের মতো জান্নাত দৌড় মারবে কখন যে সহলার থেকে রুবাই হইয়া যাইবে আল্লাহ তুমি কবুল করিয়া না রে বেনুমাজির দলারা হারাম করার দলেরা দারে কামানা বাবার আকারের দলেরা এ সুদ কর ঘুষ করার দলারা বাবা মরে রাগ করিও না বাবা তোমার কবরে তুমি রবানা করছো আমার কবরে আমি রবানা করছি কিন্তু নাফার মান বদমাস যখন মৃত্যু স্যার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের লম্বা কালো কালো পশম সমস্ত পশবের গোড়া দিয়ে শুধু আগুনের সিল্কি বাইন হইতে আছে এই অবস্থা দেখি আর নাফার বাইন হইতে চাইবে না তুমি মাফ করিয়ে দিও जीवन ही तुम सामने हाजिर हो जाते मन लालन करते चीज باری کرو گاری کرو تر بار بورا باشه مولانه بدد کرو ای سطر جیبونه تو می آمار شمده ازیر ہویا زمین بستی فرینای بایی آزره الامی ماراگ لامن نیتیم ہویا زبادر که کیه بی بحر باستا کرو بی امی ماراگ لامن نوزار شیشی ایتیم ہویا زبادر موکر موده کیه کھانا تو রোজার কাজ আর করব না দাঁড়িয়ে আর কাটব না গুনার কাজের কাছেও যাব। এই করবো করতেছি করব করতেছি করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ আমাকে একটু তমার সুযোগ দিয়া দাও আমাকে ইমান আনার সুযোগ দিয়ে দাও খোদার কসম সারা রাত্র আর ঘুমাবোনা সারা রাত্র আমি আবাদত করবো সারাদিন কিছুই খাইবোনা সারাদিন রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্ন হইয়া যাবিনুযোগ দিয়ে তবে ন্যা হয়ে যাব আমি কারোর বাড়ির দরজায় একবার নখ কলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কারোর সামনে একবার হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান আর তোকে সুযোগ দেওয়া হবে না যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে ও বড়লোক বাবার যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করা পরিবর্তন করা হোক নাওলার থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে খেলা শেষ হয়ে গেল গাড়ি গাড়ি জায়গায় ঠিকই আছে বাড়ি বাড়ি জায়গায় অবস্থান করতে আছে। ব্যাংকের মধ্যে প্রচুর জায়গা জমির কোনো অভাব নাই কিন্তু তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হইয়া যায় আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার কবরের মধ্যে তোমাকে আমাকে রাখিয়া সবাই এসে ঘরের মধ্যে বাতি চালাইবে কিন্তু তোমার আমার কবরের মধ্যে বাতির কেউ জন্ম না কেউ খবর নিতে পারবে না আমার মা ওই এমন চাপ মারবে এক পাঁচরের নি আর এক পাঁচরের লাগা পালাইয়া বাবার ওই আজাব তো সহ্য করতে পারব্লা আমাদের সময় তুমি মাফ করিয়া দাও বাবার দেবে আল্লাপকাল জাহান্ন মধ্যে কি অবস্থা হবে আল্লাপাক মধ্যে বরমান বাবুরা যখন না পারে রাখবো চিল্লাই থাকবে আল্লাহ আগুনে নহর আগুন খাওয়িয়া যা পাবে তালু ফলাইয়া হইয়া। পেটের মধ্যে পড়ার সাথে সাথে সমস্ত গাছ চামড়া খুলিয়া পড়িয়া যাবে করতে পারবি ওই জাহান নামের একটা সহ্য করতে পারবায় যত বড় আমার মাওলার জান্নাতের শান্তিও তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্নাম ও তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান নামের শাস্তিও তত বড় বাবরিজাহ নামের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই কিন্তু ফারুক রাজি আল্লাহ যিনি আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক এ বার সুসংবাদ পাইছেন যার অনুকূলে কোরআনের মধ্যে আয়াতীয় যার সম্পর্কে আল্লাহ নবী বসে আমার পরে কেউ নবী হইল ওমার নবী হইয়া যাইতো এই খতার জাহান নামের ভয়ে কান্তে কান্তে কালো দাগ পড়াই ওমার আমার যে কি নিয়ে আস তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল আমার রোজার মধ্যে ভুল আমার তেলের মধ্যে ভুল আমার জিকিরের মধ্যে ভুল আল্লাহর কাছে পরিষ্কার সুন্দর করে এবাদত পেশ করব এমন কোনো কিছু না তোমার ডরে জাহান নামের ডরে কানতে কাঁদতে গানে দুইটা কালো দাগ পরাইয়াছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবুরা আল্লাহ ফরমান এখন হার করিয়া দিবাল আল্লাহ তুমি কবুল করিয়া না তবে মমেন মুসলমান মত সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া করিয়া। এবং আমার পিছনে নবশে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফ্সে এবং শয়তান থেকে ফেরার জন্য যেকোনো একজন আল্লাহর আল্লাহ হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান মধ্যে পক্ষে তিনজন জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুনেক আমলা মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম আমল ধরতে আছে। चर्मनए जा চোখের পানিও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব হব কাজী আমার জন্য দোয়া সাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো জান গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জানাতে যাওয়ার তৌফিক আল্লাহ মামিন ও পর্দারে মা বোনেরা ও পর্দারে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবি কান্দ আর মাওলার কাছে মাপ চাউ কান্না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বৌ হইয়া উঠছে মন কত মেয়েলো শরবত খাওয়াইছে কত মেয়েলকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরানা শুইয়া বাইর হব ছেলে কানবে মামা কর মেয়ে কানবে মামা কর আব্বা আব্বা ভাইয়া ভাইয়া ডাকলাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে আল্লাহ তোমার হাবিব বলছে সাদা যখন কাঙ্গন তখন লজ্জা ভাইয়া আল্লাহ কত বেগুন না বলে যাদের পান নিচে আল্লাহ কত বন্ধা দিকে নিয়ে তোমার যেই বন্ধার হাত পছন্দ হয় তার সবার গুনা কথা মাফ আল্লাহ দে্লা তুমি মাফ করবাইনা তুমি ক্ষমা করবাইনা তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা নামাজ কাজা করিয়া পালাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ দাড়ি কাটিয়া পালাইছে কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছে কেউ মদ গাজা পান করিয়া পালাইছে আল্লাহ জান্ন মধ্যে আমাদের নামটা উঠাইয়ান্লাহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মার কাছে মা আল্লামার যুবক বাবা থেকে কবুল করিয়া নামা কবুল কবুল করিয়া নাম মাঠের দিকে তাকাইয়া দেখেন তোমার বন্ধরা কেন কান্দে আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না মেও মারা যায় না দুনিয়ার বিপদও পড়ি নয় আল্লাহ তোমার সাথে অন্যায় করিয়া বলাই আল্লাহ গুনা খাটা আল্লাহ আল্লাহ যত মোমেন মোমেন যত মুসলিম মুসলিম যত মুজাহিদরা কবর শুয়ারে সবার কবর আজকে মাফ করে দেন খাম কবুল করে নেন